মানুষ কেন কেনেক করে সেরেক করার এক নম্বর কারণ হল অতিবক্তি অতিবক্তি পর্যন্ত মানে মহব্বতের সীমা অতিক্রম করা মহব্বতের একটা সীমা আছে সীমা আছে নাই মহব্বতের বাংলা কি ভালোবাসা তাকে বাংলাও জানানা এই দেশে মহব্বতের বাংলা কি আচ্ছা ভালোবাসা আর প্রেম দুটো ওরে এটাও জানা না মানে প্রেম করে নাই দেশে কি প্রেম আর ভালোবাসা দুইটা এক জিনিস এক জিনিস না দুইটা দুই জিনিস প্রেম এক জিনিস ভালোবাসা এক জিনিস আরবি হল এসব আরবি আল্লাহ এবং আল্লাহ রসুল সালামকে মোহব্বত করতে হবে এসকে করা যাবে না আল্লাহ এবং আল্লাহর রসুল কে করতে হবে এসকে করা যাবে না এই জন্য কোরআন এবং হাদিস তন্নতন্ন করে দেখেন সব জায়গায় আল্লাহর শব্দটা আল্লাহকে মহব্বত করা আসাদু হবাহা ইহে दुनिया सबकित नबी सामीते प्रेम कमे रसुल रसुल के रसुलर प्रेमी रसुलर सी प्रेम खेला खेले गान गार आल्ला प्रेम खेला खेले गानो गार देखें अनेक गान आज आल्ला प्रेम करा बेदबी अच्छा जिन सहजे बुझे भालाबासी प्रेम करी की बन के प्रेम करीना भाबद्री के प्रेम करा भल्लाभ देखा दीवार पा হুজুর গোপন কথা বলা যাবে না কেউ মুখে কয় না স্ত্রীকে প্রেম করি ভালোবাসি কিন্তু আম্মা আমরা প্রেম করি না বাড়ির যাই যদি বলেন আম্মা আপনার সাথে আমি কিন্তু প্রেম করি বলতে পারিবেন কব ছেলের মাথায় যা আছে সব লুজ হয়ে গেছে আর কিচ্ছু নাই बन के जो तुम्हारे प्रेम करी बना क्या बन के भलि मोहब्बत करी महब्बत एक महबद प्रेम करा जाम करी कार्य कारण बहरे बना बाहि प्रेम करा कबीरे गुणा हराम स्त्री प्रेम कराद স্ত্রীর সাথে যত বেশি প্রেম করবেন তত বেশি হবে পায়ের জানা হবে কালবে জানা হবে কিন্তু স্ত্রীর সাথে প্রেম করবেন যত বেশি করতে পারেন প্রেম তত আবাদত তত তাহলে এসকে আর মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে মহব্বতের একটা সীমা রেখা আছে আছে। এজন্য আব্বা আমাকে মহব্বত করি তাই বলে আব্বা আম্মার ঘরে যে কোনো সময় হুট করে ঢুকে যাওয়া যাবে না যদি কোন আমার মা আমি যখন মনে চাই তখন যাবো তোমার অসুবিধে কি আল্লা কোরআন যায় আপনি আম্মাকে মহব্বত করেন তাই বলে আম্মার শরীরের যে কোনো জায়গায় হাত লাগাইতে পারবেন না মোহব্বত কি কম মোহব্বত যত বেশি থাকুক কিন্তু একটা বিধিনিষেধ আছে কিন্তু প্রেমের কোন বিধিনিষেধ নাই দেখবেন যারা প্রেম করে আল্লাহ করে কারণ কোন সীমা রেখা নাই যেমনি মনে হয় তেমনি বলতে পারে কিন্তু মহব্বত যদি করতো সীমা রেখা যে সেভাবে বলা যায় না দেখবেন বায়তুল্লাহ মধ্যে আল্লাহর ঘরের মধ্যে অনেক পাগলেরা এইভাবে হাত রাখছে অনেক পাগল দেখবেন আল্লাহর ঘরে সারি বসে হাত দিয়ে দাঁড়া দিচ্ছে দড়ি রেখছে এটা কিন্তু সেরেক হয় না কিন্তু নবী সাল্লা কবরের সামনে যাই কবরের ওয়ালটা যদি দড়ি রাখে এটা পাগলামি না এটা হলো সেরেক এটা কি না। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ এবং আল্লাহ রসুল সরাসরমকে মহব্বত করতে হবে কিন্তু প্রেম করা যাবে না এই মহব্বতাই আর প্রেমে বেশ কব তাহলে মহব্বতের একটা কি আছে তাহলে নবী সালামকে মহব্বত করতে হবে কিন্তু সেই মহব্বতের একটা সীমানা আছে সীমানার উপরে গেলে আর মহব্বত থাকে না উপরে গেলে কি হবে এই জন্য আল্লাহ রস স্পষ্ট করে বলছেন আমার আল্লাহ রব্বুল আলিন আমাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার উপরে যদি আমাকে নাও আল্লাহর কসম আমি আসল সেটা পছন্দ করি না